আমাদের সাহ আমাদের মুদ আমাদের এই মদিনার মধ্যে একটা জিনিস তো এটার মধ্যে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও আল্লাহ মদিনার মধ্যে বরকত দিয়ে দাও এরপরে বিশ্লেষণ বললেন ইন্না ইব্রাহিম কানা ন ছিলেন তোমার নবী তোমার বান্দা তোমার নবী কিন্তু খলিল বলেন নাই ইব্রাহিম ব্যাপারে তিনটা বলছেন যে আল্লাহ ইব্রাহিম তোমার নবী তোমার খলিল তোমার বান্দা। আর আমিও তোমার বান্দা তোমার নবী তুমি যেমন ইব্রাহিম আলহ ইসলামের দোয়ার বরকতে মক্কাকে হারাম বানাই দিস আমি আসুলের দোয়ার বরকতে তুমি তা হারামা মদিনাকেও তুমি হারাম বানাই দাও সুহান সীমানা আছে হারামের এরিয়া আছে তো মক্কা হারাম হয়েছে ইব্রাহিম আল্লাহ ইসলামের দোয়ার বরখতে আর মদিনা হারাম হয়েছে নবী সালামের দোয়ার বরখতে সারা পৃথিবীতে দাস প্রবেশ করলেও এই দুই হারামে দাস প্রবেশ করতে পারবেন আল্লাহ দুইটাকে দুই জিনিসের জন্য বাছাই করছে ইব্রাহিম আল্লাহ ইমাম ও তাহিদ তাওহিদের ইমাম ইব্রাহিম আলাহিসাম এই জন্য ইব্রাহিম আলাহামের মক্কা হয়ে গেল তাওহীদের নগরী আর নবী হলেন বিশ্বের এলেমের মার্কাস পবিত্র এলেম থাকবে ভেজাল এলেম মদিনায় থাকবে না এই জন্য দেখেন নবী যুগ থেকে আজ পর্যন্ত সারা দুনিয়াতে বিভিন্ন ফেতনা ঢুকছে ভেজাল এলেম ডুকছে মদিনায় আজ পর্যন্ত ভেজাল আলম ডুবে তারা মদিনে থাকতেন সবচেয়ে বড় বড় তবেই যারা তারা মোদিনে ছিলেন তাবে তাব যুগে ইমাম্মা আলেক কোন জায়গা ছিলেন মদিনায় ছিলেন মদিনায় বসে তিনি প্রথম মোয়াত্তা ইমাম্ম আলেক সংকলন করছেন হাদিসের গ্রন্থ এর পরবর্তীতেও বড় বড় হাজার বড় বড় আলেম যারা তারা মদিনায় আছেন মদিনার আলেমদের যদি আমরা সময় দিতে পারি তাহলে আমরা বুঝতে পারব যে আলেম কাকে বলে এলেম কি জিনিস এটা বুঝে আসবে তখন এখন বাংলাদেশে ছোট আলেম পাওয়া যায় না এখন সব বড় আলেম যদি মদিনার আলেমদের সাথে পাওয়া যেত না বুঝতে পারছেন এখন আবার কেউ কেউ মদিনার আলেমকে এখানে বসে বসে গালিগালাজও করে তো মানে অর্থাৎ তাদের সম্পর্কে না জানার কারণে আরেকটা সবচেয়ে মূল বিষয় হলো যে মোদিনা কে আল্লাহ থেকে হেফাজত করবেনবা করে আজকের দুনিয়ায় যদি মদিনার ওামাই কেরাম যদি আমরা এত্তেবা করি অনুসরণ করি তাহলে কি আমরা ফেতনাবাজ না বিশুদ্ধবাজ যদি কেউ ফেতনাবাজ বলে নবী বলে যে ভবিষ্যৎবাণী অসংখ্য হাদিস এই সবগুলোকে মিথ্যা প্রতিপন্ন হয়ে যাবে এজন্য সারা পৃথিবীতে ভেজাল ডুববে বিভিন্ন রকমের মতবার ডুববে কিন্তু মদিনাকে আল্লাহ এই ব্যাপারে বিন্দু মাত্র কোন সন্দেহ নেই অন্য কোন জায়গার আলমকে অনুসরণ করে আপনি একশো পার্সেন্ট হকের উপরে আসেন এটা আপনি নিশ্চিত না কিন্তু মদিনার ও মাইকরামকে অনুসরণ করলে মদিনার উপরে বোখারিতে দেখবেন একটা অধ্যায় আছে শুধু মদিনার ফজিলত আলাদা হাদিস মক্কার ফিলক তো অসংখ্য যেখানে হারাম কিন্তু মদিনার যে ফজিলত এটার উপরে প্রত্যেকটা হাদিসের গ্রন্থে এক একটা অধ্যায় আছে শুধু ফজিলত। প্রতিদিন এক হয়। ফজরের পরে যারা হজে গেছেন তারা দেখছেন চব্বিশ ঘন্টা মসজিদে নবীতে একটা ইউনিভার্সিটি মানে মদিনা মানেই শুধু পড়াশোনা শুধু এলেম আর এলেম এবং যদি মসজিদে নবীতে আপনি এক বছর দুই বছর পড়াশোনা করে আসতে পারেন তাহলে আপনি আলহামদুলিল্লাহ অনেক আপনি শিখতে পারবেন ওখানে নাই। অর্থাৎ শুধুমাত্র কোরআন এবং সন্ন্যার অনুসরণ মদিনাতে এজন্য আমরা যে কথাটি বলতেছিলাম যে ইব্রাহিম আলহ ইসালাম দোয়া করছিলেন মক্কানগরীর জন্য আর নবী শরাম দয়া করেছেন মদিনে আর